একাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ অস্পৃশ্য জাতি হরি হরিনামে শুদ্ধ হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন তুমি তুলসীদাসের সেই কথাটি বলতো মণিমল্লিক চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায় গঙ্গা যমুনা সরজু আরও কত নদী ও তড়াগ রয়েছে কিন্তু কোনও জল খাবে না কেবল সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তার পাদপদ্মে ভক্তি সার আর সব মিথ্যা মণিমল্লিক আরেকটি তুলসীদাসের কথা অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায় তেমনি সব জাতি চণ্ডাল পর্যন্ত নাম করলে শুদ্ধ হয় আবার বিনা নাম, চার জাত চামার শ্রীরামকৃষ্ণ যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায় ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় তাই নাম কীর্তন অভ্যাস করতে হয় আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে পরিবার ছেলেমেয়ের চিন্তা উইল করবার চিন্তা এইসব আসবে ভগবানের চিন্তা আসবে না উপায় তার নাম জব, নাম কীর্তন অভ্যাস করা এই অভ্যাস যদি থাকে মৃত্যু সময় তাঁরই নাম মুখে আসবে বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যা বলিয়ে আসবে তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো শেষ বয়সে নির্জনে গিয়া কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা হাতি নিয়ে যদি আস্তা বলে যায় তাহলে আর ধুলোকাদা মাখতে পারে না বলরামের বাবা মণিমল্লিক বেনিপাল এদের বয়স হয়েছে তাই কি ঠাকুর বিশেষ তাঁহাদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ নির্জনে তাঁর চিন্তা ও নাম করতে বলছি কেন সংসারে রাত দিন থাকলে অশান্তি দেখো না এক হাত জমির জন্য ভায়ে ভয়ে খুনো খুনি শিখরা বলে জমি জরু আর টাকা এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি তোমরা সংসারে আছো তা ভয় কি রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন দশরথ চিন্তিত হয়ে বৈশিষ্ট্যের শরণাগত হলেন वशिष्ठ राम के बोलें राम तुम्हें क्या संसार त्याग कर ईश्वर छाड़ा कि संसार की त्याग करहण करा कि नाई ईश्वर माय जीवजगतर रूपे प्रतियमान होराम पिता बड़ कठिन श्री रामकृष्ण সাধনের সময় এই সংসার ধোকার টাটি আবার জ্ঞান লাভ হবার পর তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে বহুদূর কেবল বিশ্বাস কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে কূপ থেকে নিচ জাতি জল তুলে দিলে তাকে বললে তুই বল শিব শিব নাম করার পর অমনি জল খেলে সে বলতো ঈশ্বরের নাম করেছে আবার করি দিয়ে প্রায়শ্চিত্ত এ কি রোগাদির জন্য তুলসী দিচ্ছে কৃষ্ণ কিশোর দেখে অবাক সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল কি আর দেখতে যাব পঞ্চভূতের খোল কৃষ্ণ কিশোর রাগ করে বললে এমন কথা হলধারী বলেছে সাধুর চিন্ময় দেহ জানে না কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল তোমরা বলো রাম রাম বলতে বলতে যেন আমার দিন কাটে আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম আমাকে দেখে নৃত্য রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি যেমন চৈতন্যদেব প্রেমে হাসে কাঁদে নাচে গায় চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ श्री रामकृष्ण गान गई भावे बई कि भाव निधि श्री गौरांगेर भावे हाँ कादे नाचे गान फुकुरी फुकुरी कानंदे